নিরতিশয় বান আলার নামে আহ্লা কিতাব ও মুশ্রিকদের মধ্যে যেসব লোক কাফির ছিল তারা নিজেদের কুফরিয়া হইতে বিরত থাকিতে প্রস্তুত ছিল না যতক্ষণ তাহাদের নিকট উজ্জ্বল অকাট দলিল আসবে নিকট হইতে একজন যাহাতে সম্পূর্ণ শাশ্বত ও সঠিক বিষয়বস্তু লিপিবদ্ধ থাকি পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের মধ্যে বিচ্ছিন্নতা দেখা দিয়েছে। তাহাদের নিকট সুস্পষ্ট নিদর্শনুল আর তাহাদিগকে ইহা ব্যতীত অন্য কোন হুকুমি দেওয়া হয় নাই যে তারা আল্লাহর বন্দেগি করিবে নিজেদের দিন কে তাহার জন্য খালেজ করিয়া রূপে একনিষ্ঠ ও একমুখী হইয়া আর নামাজ কায়ে করিবে ও জাকাত দিবে মূলত ইহাই যথার্থ সত্য সঠিক ও সুদৃঢ় আহলে কিতাব ও মুসলিকদের মধ্য হইতে যেসব লোক কুফরি করিয়াছে তাহারা নিঃসন্দেহে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হইবে এবং চির তাহাতে থাকিবে এই লোকেরা নিকৃষ্টতম সৃষ্টি পক্ষান্তরে যেসব লোক ইমান আনিয়াছে অনেক আমল করিয়াছে তাহারা নিঃসন্দেহে অতীব উত্তম সৃষ্টি ভানি মন খি অর্বা তাহাদের পুরস্কার রূপে তাহাদের রবের নিকট চিরস্থায়ী জান্নাত সমূহ রহিয়াছে যেগুলির তলদের ধারা প্রবাহমান হইয়া থাকিবে তাহারা সেখানে চিরকাল বসবাস করিবে আল্লাহ তাহাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং তাহারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হইয়াছে এই সবকিছু তাহার জন্য যে নিজের রবকে ভয় করিয়াছে